السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على عبد الله ورسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد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 देखा जाएदा विश्वासम अध्याय बेधेन बाबू मजा आफिलउ शब्दी आरबी शब्द बांगला लाऊ नय लाऊ शब्दे अर्थ हल जदि ইংলিশে যেটি বলা হয় যদি শব্দটি ব্যবহার করা এই যদি শব্দটি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না যদি শব্দটি ব্যবহার করার কারণে ভাগ্যের বিশ্বাসের ক্ষেত্রে আমরা আকিদা পরিপন্থী বা আমাদের বিশ্বাস পরিপন্থী আমরা কথাবার্তা বলে ফেলি উদাহরণস্বরূপ একজনের একটা দুর্ঘটনা ঘটল এই দুর্ঘটনা তার ভাগ্যে আছে एनिजे जी से पथे ना आसतुर्घटना घटतना भाग्य आश्वास करा जो पथे ना जो आज के बड़ी थे, ना थे के बेर ना होत यह दुर्घटना घटतना यहादापंथी मानुषे तकदीर भाग्य भलोमंदर प्रति जो इमान से इमान परिपंथी एक गुली তাই আসুন এই যদি শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা বৈধ হবে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা কবিরাগোনায় লিপ্ত হবে এটি কবিরা গোনা হবে সে বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা এই দর্শে একটু অবগত হওয়ার চেষ্টা করব লেখক রাহমহল্লা তিনি এই অধ্যায় বেঁধেছেন এ অধ্যায়ে প্রথমে তিনি দুটি আয়াত নিয়ে এসেছেন এরপর একটি সহি মুসলিমের হাদিস নিয়ে এসেছেন প্রথমে তিনি যে আয়াতটি নিয়ে এসেছেন সেই আয়াতটি হল সোরা আলরান এর একশ নম্বর আয়াতের একটি অংশ নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলমিন এ অংশে বলছেন মিনাল মা আল্লাহ রসুল সাল আলি হুসালাম অহুদের যুদ্ধে যখন বের হলেন साथबाई कैरामगन छहबाई कैरामी गा हो प्रथम ओहूद कद गाबुल्लाबई मुनाफेक, उबाई, तार जारा। होये एक शाथे ए, उबाई, मुनाफेक प्रधान जिन तीन तरह अनुसारी देर के लिए फिर चले যুদ্ধের ময়দানে যায়নি তো যুদ্ধের ময়দানে গিয়ে রাসুল সাল্লামের জীবায় যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে যে যুদ্ধে সবচেয়ে বেশি শাহাদ বরণ করেছেন সাহাবাই কেরামগঞ্জের যুদ্ধ এই অহুদের যুদ্ধে এই সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছেন যাদের মধ্যে অন্যতম ছিলেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর চাচা হামজা রদি আল্লাহ আনহু এবং আরো অনেক সাহাবি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 এই অংশটুকু মূলত একটি অংশ যে আয়াতের শুরু থেকে বিষয়টি সেই মুনাফেকার আল্লাহ রাসুল সাল্লামের কাছে প্রথমেই বলেছিল বের হওয়ার আগেই যে এই বিষয়কে আমাদের কিছু ভূমিকা আছে আল্লাহর পক্ষ থেকে বলছেন যে হে নবী তুমি বলে দাও ইন্নাল আমরা কুল্লাহ ওহুদের যুদ্ধে কিভাবে যাব না যাব। এটা সব আল্লাহর নির্দেশেই শুধু এখানে আমার কোনো ব্যক্তিগত বিষয় নাই তোমাদের কোনো এখানে কিছু বলার কিছু মতামত দেওয়ার তারা বলছে যে যদি আমাদের কিছু ভূমিকা থাকতো তাহলে ওহুদের যুদ্ধে আমাদের গিয়ে সেখানে নিহত হতে هاتو نا أمنا كيو نهاتو هاتمنا الله رب العالمين ذواب دلين قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم الله بولتين بولي دعوتا در كي جدي تم راتما در قرير بيتوري ونهو كتاكو آر جدي الله رب العالمين تم در بحق نهاتو هو راكين لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم. তাহলে যেই জায়গায় যেই স্থানে গে তার মৃত্যু হবে নিহত হবে সেখানে অবশ্যই আর আল্লাহ বলে আলমিন মূলত এর মাধ্যমে তোমাদেরকে একটা পরীক্ষাই করলেন আরেকটি আয়াত এসেছে যে আয়াতি হলো সোরা তারা যুদ্ধে বের হয়নি ঘরে বসেছিল আল্লা কোয়া নিহিম তারা তাদের ভাইদেরকে বলছে মানে অন্যদেরকে বলছে ওকা আদু নিজেরা ঘরে বসেছিল এবং বলতেছে লাউ আতা মা কোচিলু তারা যদি আমাদের কথা শুনে সাথে ওখানে না গেলে বা যাওয়ার কারণে যে মৃত্যু হয়েছে আর না গেলে যে মৃত্যু হতো না তাহলে তোমরা যদি সত্যিবাদী হয়ে থাকো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 ওখানে যদি না বের হতাম তাহলে আমি মারা যেতাম না বা আমার এই কাজটা ঘটতো না এই যদি শব্দ এখানে ব্যবহার করার সুযোগ নেই কারণ আল্লাহ যার ভাগ্যে যেখানে রেখেছেন মৃত্যু বা যেখানে যেই বা যেখানে যার যাওয়ার বিষয়টি লিখে রেখেছেন সে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাবে সেখানে পৌঁছে যাবে চলবি। যেটা হয়তো সে কোনোদিন কল্পনাও করেনি চিন্তাও করেনি এমনইভাবে হাদিস এসেছে একটি হাদিস যেটি হাদিসটি সহি মুসলিমের দুই হাজার ছয় শত চৌষ্টি নম্বর ইসলামের নির্দেশ অলস হয়ে থাকলে চলবে না আমার ঘরে কিছু খাওয়া আছে বা ইত্যাদি আছে হাত আমি এখন বসে চুপ করে অলসের মতো থাকব না তা নয় বলছেন যে যেটা তোমার উপকারী বিষয় সেটা তুমি করতে থাকো আইন বিল্লাহ তবে শুধু এমনে করলেই হবে না আল্লাহর সাহায্য চাও নিজে চেষ্টা করো হাত গুটিয়ে বসে থাকো না সাহায্য চাও তাহলে করিও না এই ধরনের তুমি মনে কখনো করো না প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটি বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব আপনার আশা করি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ যে বাকি অংশ হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফারুক যেটা তোমার জন্য উপকারী বিষয় তুমি সেই কাজে নেমে যাও এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করো শুধু আমি নিজে কাজে নেমে গেলে ফিল্ডে নেমে গেলে যে রাখেন। আমি হয়তো কোনো চাকরি সংগ্রহ করতে পারবো না যদি আল্লাহ আমার ভাগ্যে না দেন তাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যেটা তোমার জন্য কল্যাণ কর বলে মনে হচ্ছে সেটাতে তুমি নেমে যাও ফিল্ডে নেমে যাও এবং কাছে সাহায্য চাও আবার আল্লাহর ঘরে বসে বসে শুধু সাহায্য চাইব আল্লাহ আল্লাহ করবো না সেজন্য শরীয়ত সম্মত যেগুলি পন্থা আছে সেই পন্থাগুলি অবলম্বন করতে হবে তাই যা তোমার উপকারী সেই কাজে তুমি নেমে যাও এবং দুই নাম্বার হলো ওয়াস্তা আল্লাহ রাবুল্লা আলমের কাছে সাহায্য চাও তিন নম্বর হলো নিজেকে কখনো না। তখন সে অক্ষম হয়ে যায় আরেকটা মানুষ অলসতা বসতে বলে যে আমি কি পারবো এত বড় কাজ আমার দ্বারা কি সম্ভব এত ধৈর্য কি আমার হবে এত কষ্ট কি সহ্য করতে পারবো নিজেকে আগে সে অপারগ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 যদি তোমার কিছু ঘটে যায় তুমি কখনো বলো না যদি আমি এই করতাম তাহলে এই হইতো যদি এই করতাম তাহলে এই এই এই হইতো যদি পথে তাহলে হতো এটা কখনো তুমি বলো না বরং তুমি বলো কদ্দর আল্লাহ আফাল আল্লাহা ভাগ্যে রেখেছেন তা ঘটে গেছে আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তা ঘটে গেছে কারণ আমি ভবিষ্যতের বিষয়গুলি প্রকাশ করিনি এরপরে যখন এটা ঘটে গেছে বলো যে আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তাই ঘটে গেছে বলো না যে যদি এই করতাম তাহলে এই হইতো যদি এই পদ গেতাম তাহলে এই হইতো এটা কখনো বলো না কেন আমি এখন যদি বলেই আফসোস করতে থাকবো যে হায় যদি আমি এখানে না আসতাম আজকে তাহলে তো এই থেকে বাঁচে যেতাম যদি এখানে না আসতাম তাহলে আমি এই বিপদ থেকে রক্ষা পেতাম এই যদি শব্দ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 ইসলামের নির্দেশে তারা সেখানে গেছে শরীয়তের নির্দেশে তারা সেখানে গেছে তাহলে কখন এটা এই ক্ষেত্রে কখনো এই যদি শব্দ ব্যবহার জায়েজ নয় ক্ষেত্রে বললে বিধানের ক্ষেত্রে লঙ্ঘন আসবে উদাহরণ বলি আমরা আপনার বাড়ির পাশে মসজিদ রয়েছে মধ্যে একটা রাস্তা রয়েছে এখন আপনি নামাজের সময় হয়েছে মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন জামাতে নামাজ পড়তে যাবেন আপনি জামাতে নামাজ পড়তে যাচ্ছেন রোড ক্রস করতে ইতিমধ্যে না যেত তাহলে এক্সিডেন্টটা হতো না আপনি মসজিদে খেলতামাশার জন্য যাননি মসজিদে গেছেন ইসলামের হুকুম একটা বড় বিধান পালনের জন্য গেছেন তো এই ক্ষেত্রে এই যদি শব্দ যদি ব্যবহার করা হয় যেটা ইসলামের বিধান পালনের ক্ষেত্রে লঙ্ঘনের দিকে নিয়ে যাবে চলে সেটি হারাম জায়েজ নয়। দ্বিতীয় শব্দটা কি যদি ব্যবহার করা হয় এমন ক্ষেত্রে পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে যেমন সারা বলল যে যদি আমাদের যদি কিছু সুযোগ থাকতো তাহলে এখানে তারা মারা যেত না নিহত হতেন না তারা তো এটা হলো একদিক দিয়ে ইসলামের বিধান লঙ্ঘনের বিষয় রয়েছে আবার আরেক দিক দিয়ে হলো এটা তাকদিরের ভাগ্যের পলন্থী বিষয় আল্লাহ রবীন্দ্র যার মৃত্যু যেখানে ভাগ্যে রেখেছেন ঘটবে বাড়িতে বসে থাকলেও পৌঁছতে হবে যেতে হবে। এটা ভাগ্যের বিষয়ের ক্ষেত্রে তৃতীয় বিষয় যদি এমন ক্ষেত্রে এই শব্দটাকে ব্যবহার করা হয় যে ক্ষেত্রে ব্যবহার করে একটা অনুশোচনা নিয়ে আসবে বারবার অনুশোচনা নিয়ে আসবে দুশ্চিন্তা নিয়ে আসবে সেই ক্ষেত্রে এই যদি শব্দটি ব্যবহার বন্ধ করে না কিনা এটা যদি দেখে আসতাম তাহলে আমার ঘরে হয়তো ডাকাতি আজকে হতো না এই যদি অনুতপ্ত হওয়া একটা আহা যদি এই কাজটা করতাম অনুতপ্ত হওয়া মানে অনুতপ্ত বলতে मानुष तरह त्रुटर जल्द अनुतप्त हो आल्लर कासले को दुर्घटना घटे गले क्षेत्र में यदि शब्द व्यवहार करुशोचना यी नहीं आसे दुश्चिंता नहीं आसे जे जदि व्यवहार कर कारण से चतुर्थ हल मानुष अनेक समय देखा जाए भाग्यर किसु दलिल ग्रहण कर से अन्या लिप्त होते चाय একজন মানুষ বেনামাজি নামাজ পড়তেছে না এখন সে আরেকজন তাকে নামাজের কথা বলে ও বলছে যে আসলে আমার ভাগ্যে যা আছে তাই তো যদি আমার ভাগ্যে বেনামাজি আছে তাই তো আমি বেনামাজি তো এই ভাগ্যের উপর নির্ভর করে ভাগ্যকে দলিল হিসাবে ব্যবহার করে সে এখানে এই যদি শব্দকে ব্যবহার করতে চাচ্ছে যদি আমার ভাগ্যে বেনামাজি লেখা না থাকতো তাহলে কে আমি বেনামাজি হইতাম নাকি भाग्य नहीं भाग्यी भविष्य आकांक्षा जोधि शब्दा के व्यवहार कर जिन पाई करब ये को विषय आकांक्षा কামনা করে যে যদি শব্দটিকে ব্যবহার করা হয় এটি ভালোও হইতে পারে খাওয়ার হইতে পারে অর্থাৎ বৈধও হবে আবার না জায়গও হবে বৈধ কি যদি আমি এইবার রমজানে বেঁচে থাকি তাহলে ইনশা আল্লাহ আমি রমজানের রোজা রাখবো যদি আমি রমজানে বেঁচে থাকি রমজানের রোজা রাখব সে একটা ভালো বৈধ কাজের জন্য কি এই যদি শব্দকে ব্যবহার করেছে আকাঙ্ক্ষা প্রকাশ করে এটা তার জন্য জায়েজ রয়েছে অসুবিধা নেই এটা ভালো তো এই যদি শব্দটি আবার এই ধরনের আকাঙ্ক্ষামূলক ভাবে ব্যবহার করা হয় যদি আমি ওই জায়গায় যেতে পারি তাহলে তোমার সাথে আমি গাজার আড্ডা দিব তোমার সাথে আমি ওই মদ গাঁজা এগুলিতে আড্ডা দিব যদি আমি ওই জায়গায় যেতে পারি এটা হলো ভবিষ্যতের আকাঙ্ক্ষা মূলক যদি শব্দ তো এই যদি শব্দটা যদি খারাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এটা নিষিদ্ধ এ হলো পঞ্চম ষষ্ঠ হলো जदिशब्दा अतीत होंगे भविष्य हक सकल क्षेत्र जो संबाद प्रदान क्षेत्र व्यवहार करटार मजे कोचना नहीं आसा जेटारे भाग्य बोधी विषय एम हाँ एम क्षेत्र जो थे तला जाए जेमन अल्लाह रसूल सल्लाहुसल्लम তিনি যখন বিদায় হজ করলেন বিদায় হজ্জের সময় হজ করার তিনটি নিয়ম রয়েছে একটাকে বলা হয় কেরান হজ একটাকে বলা হয় তামাত্ম হজ একটাকে বলা হয় এফরাদ হজ তো কেরান হজ্জের নিয়ম হলো যখন বের হবে একসাথে হজ এবং উমরা দুটোরই নিয়ত করে বের হবে একেবারে জুল হজ্জার দশ তারিখের আগে কোনো দিন আর এহেরাম থেকে খালি হতে পারে না और तम हजर नियम हल जो बैर हो शुद्ध उमरार नियत कर बेधे से मक्कायमर क्या शेष आज जोहज्जा मास तारीखे हजर जन नतून कर एहराम बेधे बाकी क्या गुलट कर आल्ला रसुल्लामी कैरान हज करलें मैं बारे कुरबानी पशु साथ ही हज उमरार दो बेर हलन আসে এখানে যখন প্র্যাক্টিক্যালে দেখছেন যে আল্লাহ রাসুল সাল্লাম বললেন আমার এই অবস্থাটা যদি আমি আগে ভালো করে জানতাম তাহলে আমি এই কাজ করতাম না আমি তোমাদের মতো করতাম হয়ে যেতাম করলেন একটা খবর সংবাদস্বরূপ যে এই যদি হয়তো এই হলে ভালো হইতো এরকম একটা ব্যবহার করলেন তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেটি জায়জ হতে পারে অসুবিধা নেই পরিশেষে আমরা আবারও বলবো এতগুলি বিষয় হয়তো অনেকের মনে নাও থাকতে পারে সংক্ষিপ্ত কথা হলো এই যদি শব্দটি নিজের কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে অনুশোচনা বা দুশ্চিন্তায় ফেলে দেয় সেই ক্ষেত্রে এই যদি শব্দটি ব্যবহার করা যায় না যদি শব্দটি ব্যবহার করার কারণে মানুষের ভাগ্যের ভালোমন্দের মন্দের প্রতি যদি আস্থাহীনতা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই যদি শব্দটি ব্যবহার করা যায় নয় আর এছাড়া যদি এই দুটি জিনিস কমপক্ষে যদি না থাকে তাহলে এই যদি শব্দটি ব্যবহার করা সাধারণভাবে জায়জ হতে পারে বিশেষ করে ভবিষ্যতের কোনো কাজের জন্য যদি শব্দটি ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই যদি সেটি ভালো কাজ হয়ে থাকে প্রিয় বন্ধুরা আসুন আমরা বিষয়টিকে ভালো ভালো উপলব্ধি করে আমাদের জীবনে এটিকে যেন প্রয়োগ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তোভিগান করুন আজকের এখান থেকেই আমরা শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামাকু